পরিবেশিত অডিও লেকচার সিরিজ হবে আমরা আলোচনা করছিলাম বদর যুদ্ধ নিয়ে এবং আবু জাহেলের হত্যাকাণ্ড দিয়ে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 লক্ষণীয় উমাইয়া যদিও একজন কাফের ছিল কিন্তু আল্লাহ রসুলসাল্লু আলিহাস্লামের ভবিষ্যৎবাণীতে সে ঠিকই বিশ্বাস করত সে জানত যে আল্লাহ রসুলসাল্লাহু আলী আসলাম হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিন্তু তবু ক্ষমতা হারানোর ভয়ে সে কখনো ইসলাম গ্রহণ করেনি উমাইয়ার আরেকটি পরিচয় হচ্ছে সে ছিল বিলাল এবেন রাবাহ রাজিয়াল্লাহ আনহুর মনিব ইসলামের প্রথম যুগে বিলাল যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন উমাইয়া প্রচণ্ড ক্ষেপে যায়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 তিনি হচ্ছেন হামজা এ বিন আব্দিবাইয়া বিনাফ হুম এই লোকটাই আমাদের সর্বনাশ করেছে আব্দুর রহমান আর উমাইয়া ছিলেন জাহিলিয়াতের বেশ ঘনিষ্ঠ বন্ধু আব্দুর আওফের সাথে উমাইয়া বিন খালাফের এই মর্মে চুক্তি ছিল যে আব্দুর রহমান এ বিন আউফ মদিনায় উমাইয়ার ব্যবসা ও সম্পদ দেখাশোনা আর ওমাইয়া মক্কায় আব্দুর রহমানের সম্পদ বা পরিবারের দেখাশোনা করবে যাই হোক যুদ্ধ শেষে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 তাই তাকে যুদ্ধবন্দী হিসেবে আটক করলে আব্দুর রহমানও ভালো অঙ্কের মুক্তিপণ লাভ করবেন দুজনেরই লাভ আব্দুর রহমান ইবেন আউফ তখন বর্মগুলো ফেলে দিয়ে বাপ ছেলেকে আটক করলেন কিন্তু সেই মুহূর্তে উমাইয়াকে দেখে ফেললেন বিলাল আর বিলাল উমাইয়াকে হত্যা করার ব্যাপারে বদ্ধপরিক ছিলেন উমাইয়াকে দেখেই তার দুঃসহ স্মৃতি মনে পড়ে গেল যখন উমাইয়া তার উপর অমানসিক অত্যাচার চালাত তিনি চিৎকার করে উঠলেন উমাইয়া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 তখন আঙ্গুল দেখিয়ে তাকে বলে। এই হুবাব তোমার ছেলে আলীর পা কেটে বলেন। তাদের নাম আমার সামনে উচ্চারণ করবে না যারা কুফরের উপর মারা গেছে আল্লাহ আলীকে অসম্মানিত করেছেন আর হুবাবকে সম্মানিত করেছেন আলী যখন ঘর থেকে বেরোয় তখন সে দিন ইসলামের উপরেই ছিল কিন্তু সে যখন মারা যায়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 স্মরণ কর মুফিকরা আর যাদের অন্তরে রোগ আছে তারা বলে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 কোরাইশদের মধ্যে কিছু মহৎ ব্যক্তিত্ব ছিল তার মধ্যে একজন হলেন আবুল বাখতারি কাফির হলেও মুসলিমদের প্রতি সে নিষ্ঠুর ছিল না যখন বনু হাসিম ও বনু মোত্তালিবকে তিন বছর ধরে অবরুদ্ধ করে রাখা হয় তখন এই অবরোধের বিরোধিতাকারীর মধ্যে একজন ছিলেন এই আবুল বাখতারী রসুল্লাহ সাল্লু আলি হাসালাম তার এই প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছেন তিনি তার প্রতি কৃতজ্ঞ ছিলেন তিনি মুসলিমদেরকে আগে জানিয়ে রেখেছিলেন যদি আবুল বাখতারিকে যুদ্ধের মাঠে দেখো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 এভাবে আবুল বাক্তারি মারা যায় আমরা জীবনের আলোচনায় একটি ঘটনা বর্ণনা করেছিলাম যেখানে আল্লাহ রসুলসাল্লু আলি আসালামকে অপদস্থ করার জন্য কুরাইশা তার গায়ের ওপর উটে নাড়ি ভরি চাপিয়ে দেয় সেদিন আল্লাহ রসুলসাল্লু আলি আসলাম দোয়া করেছিলেন হে আল্লাহ শাস্তিদা আবু জাহেল উতবা এ রাবিয়া সাইবা এ রাবিয়া আল ওয়ালিদ বিবিন ওতবা উমাইয়া বিন খালাফ আর উকবা এ বিন আবি মু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 সা আত বর্ণনা করেন রসল সাল্লু আলী হাসাল্লাম যখন সেনাদল পরিদর্শন করছিলেন তখন আমার ভাই অমায় রেবেনাবিওয়াস লুকিয়েছিল আমি তাকে বললাম তোমার কি হয়েছে সে বলল আমি ভয় পাচ্ছি রসলুল্লা সাল্লু আলি হাসাল্লাম আমাকে দেখে ফেলবেন আর তরুণ হবার কারণে হয়তো আমাকে ফেরত পাঠিয়ে দিতে পারেন কিন্তু সত্যি আমি এই যুদ্ধে যেতে চাই হয়তোবা আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করবেন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 রসুল হুম কানু কানু আবন ঈম আশীর উল ইত বফি কুলো বিয়দ বি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 তাই যারা যুদ্ধে অংশ নিতে চায়নি যুদ্ধে বিরোধিতা করেছে তারাও কোনো না কোনোভাবে বদরের ময়দানে যুদ্ধ করতে হাজির হয়েছে আর মৃত্যুবরণ করেছে যখন উৎপা এমেন রাবিয়া লাশ টেনে নিয়ে যাওয়া হচ্ছিল কাছে দাঁড়িয়েছিলেন তার ছেলে আবু হুজাইফা আবু হুসাইফা ছিলেন একজন মুসলিম বিমর্ষ মুখে সেই দৃশ্য দেখছিলেন রসুল্লাহ সাল্লু আলহিউসালাম তাকে দেখে বুঝলেন তার মন বেশ খারাপ তাকে জিজ্ঞেস করলেন যে সে তার বাবার পরিণতি দেখে দুঃখ পেয়েছে কিনা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 আবু তালিবের ক্ষেত্রেও একই রকম ব্যাপার ঘটেছিল আবু তালেবের মধ্যে ছিল অসাধারণ কিছু গুণ রসুল্লাহ সাল্লু আলি ওয়াসালামকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নিরাপত্তা দিয়েছিলেন কিন্তু তবুও আবু তালিব মুসলিম হননি আবু তালিব সারা জীবন আল্লাহ নবীকে আশ্রয় দিয়ে কাফির হিসেবে মারা গিয়েছেন আর আবু সুফিয়ান দীর্ঘদিন আল্লা নবীর বিরুদ্ধে যুদ্ধ করে শেষ অবধি মারা যান মুসলিম হিসেবে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 তেমনি উপস্থিত ছিলেন ফেরেস্তাদের মধ্যে সেরা জিবরিল আলাহ ইসালাম বদরের এক প্রান্তে দাঁড়িয়েছিল আবু জাহেল উকবা আর উতবা আর অন্য পাশে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ সাল্লাহ আলীহাসাল্লাম আবু বকর এবং অমর আর তাই এই দিনটি ছিল সত্যিকারের ফোরকায়নের দিন যা সত্য আর মিথ্যাকে স্পষ্টভাবে আলাদা করে দিয়েছিল রসল্লসালু আলিউসাল্লাম বদর বিজয়ের সংবাদ সবার কাছে পৌঁছে দিতে আবদুল্লাহ বিন রওয়াহা এবং জাইদবিন হারিজা রাজিয়াল আনহুমাকে মদিনায় পাঠান আব্দুল্লা বিন রাওয়াহা গেলেন মোদিনার বহির্ভাগ আওয়ালিতে সেখানে তিনি প্রত্যেক আনসারের বাড়িতে সংবাদ পৌঁছে দিলেন আর যুদ্ধজয় সংবাদ নিয়ে জায়েদ বিন হারিসা মোদিনার একদম ভেতরে চলে গেলেন জায়েদ বেশ নাটকীয় ভঙ্গিতে বদর বিজয় সংবাদ সবার কাছে ছড়িয়ে দিচ্ছিলেন তিনি রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের উটনির পিঠে বসে নিহত কুরাইশ নেতাদের নাম ধরে ধরে বলতে লাগলেন উৎপা বিন রাবিয়া নিহত হয়েছে আবু জাহেদ নিহত হয়েছে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 তারা বদরের বিজয়ের খবর আগেই পেয়ে খুব খুশি ছিলেন কিন্তু যেহেতু তার মক্কা ছিলেন তাই প্রকাশ্যে তাদের খুশি দেখাতে পারছিলেন না যাই হোক বদর বিজয়ের পরের ঘটনা আবু রাফে একদিন কাবার উঠানে বসে তীর ধারতি ছিল আবুল হাব তার সামনে পিঠ দিয়ে বসা কুরাইশদের নেতা আবুসুফিয়ানকে আবুল হাব জিজ্ঞেস করল আসো আসো ভাতিজা বসো যুদ্ধে কি ঘটেছে বলতো চারপাশে তখন কিছু লোক জড়ো হয়েছে আবু সুফিয়ান উত্তর দিল কিছুই হয়নি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 ৎক্ষণিকভাবে ওকবার শিরোচ্ছেদ করলেন আর নজর এবেন হারিসকে মৃত্যুদণ্ড দিলেন আলীবেন আবিদ আলিব রাজুল্লাহ আনহু এই দুইজন মানুষকে তাদের দুষ্কর্মের জন্য বিশেষভাবে বাছাই করা হয়েছিল বলা যেতে পারে ব্ল্যাকলিস্টেড এবেন কাছে মন্তব্য করেন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 আর তার মানসিকতা ছিল খুবই নোংরা রসুল্লাহ সাল্লু আলী হাসলামের সাথে তার আচরণ ছিল খুবই নিচু আর এ কারণে তাকে বদরের পর হত্যা করা হয় অন্যদিকে নজরে বেন হারিস রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের গায়ে হাত দেয়নি কিংবা মুসলিমদেরকে নির্যাতন করেনি তার অপরাধ ছিল সে ইসলামের বিরুদ্ধে বাঘযুদ্ধে লিপ্ত হয়েছিল সে ছিল মিডিয়া অ্যাক্টিভিস্ট সে যুগে সাহিত্য চর্চা হতো মুখে মুখে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 অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ফেসবুক পেজ ডবসবুক ডট কম স্ল্যাশ রিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডব্লু ডবল কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অর্গ টু জিরো ফাইভ